সুরা রই আয়াত এবং সুস্পষ্ট কিতাবের কতিপয় অংশ ইমানদারদের জন্য এটা হচ্ছে হেদায়েত ও সুসংবাদবাহী গ্রন্থ তাদের জন্য যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি কেয়ামত দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে যারা শেষ বিচারের দিনের উপর ইমান আনে না তাদের জন্য তাদের যাবতীয় কর্মকাণ্ড আমি সুন্দর শোভন করে রেখেছি ফলে তারা উদ্ভ্রান্তের মতো আপন কর্মকাণ্ডের চারপাশে ঘুরে বেড়ায় এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে জাহান নামের কঠিন আজাম আর পরকালেও এ লোকেরা ভীষণ ক্ষতির সম্মুখীন হবে নিশ্চয়ই প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহতালার পক্ষ থেকে তোমাকে এ কোরআন দেওয়া হয়েছে করো যখন লোকজনদের বলেছিল, আমি আগুন সদৃশ্য কিছু একটা দেখতে পেয়েছি সেখান থেকে আমি এক্ষুনি তোমাদের কাছে হয় পথ খাটের ব্যাপারে কোন খবর কিংবা তোমাদের জন্য একটি অঙ্গার নিয়ে আসব যাতে করে তোমরা এ ঠাণ্ডার সময় আগুন পোহাতে পারো অতঃপর সে যখন আগুনের কাছে পৌঁছল তখন তাকে অদৃশ্য থেকে আওয়াজ দেওয়া হল বরকতময় হোক সে নূর যা আগুনের ভেতর আলোকিত হয়ে আছে বরকতময় হোক সে মানুষ যে এর আশেপাশে রয়েছে সৃষ্টিকূলের মালিক আল্লাহ আল্লাহতালা কত পবিত্র প্রশংসিত আওয়াজ এলো হে মূসা আমি হচ্ছি আল্লাহ আল্লাহতালা মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময় হে মূসা তুমি তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো। সে যখন তাকে জীবিত সাপের করছে তখন সে কিছুটা ভীত হয়ে উল্টো দিকে দৌড়তে লাগল পেছনের দিকেও তাকাল না আমি বললাম হে মূসা ভয় পেও না আমার সামনে নবী রসুলরা কখনো ভয় পায় না হাঁ যদি কেউ কখনো কোনো অন্যায় করে তাহলে তা ভিন্ন কথা কিন্তু সে যদি অন্যায়ের পর তার বদলে পুনরায় নেক আমল করে তাহলে সে যেন জেনে রাখে আমি অবশ্যই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে এ মুজেজাগুলো সে নয়টি নিদর্শনেরই অন্তর্গত যা ফেরাউন ও তার জাতির জন্য আমি মূসার সাথে পাঠিয়েছিলাম ওর অবশ্যই ছিল একটি গুণাগার জাতি অতপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শনসমূহ হাজির হল তখন তারা বলল এ তো হচ্ছে স্পষ্ট জাদু তারা জুলুম ও ওর কারণে তার সবকিছু প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর এসব নিদর্শন সত্য বলে গ্রহণ করে নিয়েছিল অতপর হে নবী তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণাম হয়েছিল আমি অবশ্যই দাউদ এবং সোলায়মনকে দিন দুনিয়ার জ্ঞান দান করেছিলাম তারা উভয়ই বলল যাবতীয় তারিফ আল্লাহ আল্লা যিনি তার বহু ইমানদার বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদের মৃত্যুর পর সোলাইমান দাউদের উত্তরাধিকারী হল উত্তরাধিকার পেয়ে সে তা জনগণকে বলল হে মানুষরা আমাকে আল্লাহতালার পক্ষ থেকে পাখিদের বুলি পর্যন্ত শেখানো হয়েছে এ ছাড়াও আমাকে দুনিয়ার প্রতিটি জিনিসই দেয়া হয়েছে এ হচ্ছে আল্লাতালার এক সুস্পষ্ট অনুগ্রহ সোলাইমনের সেবার জন্যে মানুষ জিন ও পাখিদের মধ্যে থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল এরা আবার বিভিন্ন বুহে সুবিনস্ত ছিল সুলাইমান একবার অভিযানে বের হলো তারা যখন পিপিলিকা অধ্যেষিত উপত্যকে পৌঁছল তখন একটি স্ত্রী পিপিলিকা তার স্বজনদের বলল হে পিপিলিকা দল তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুকে পড়ো দেখো এমন যেন না হয় সোলেমান ও তার বাহিনী নিজেদের সম্পূর্ণ অজানতে তোমাদের পায়ের নিচে পিছিয়ে ফেলবে কথা শুনে সোলেমান একটু মৃদু হাসি হাসলো এবং বলল হে আমার মালিক তুমি আমাকে তফিক দাও যাতে করে এই পিপিলিকাটির ব্যাপারেও আমি অমনোযোগী না হই এবং আমাকে ও আমার পিতা মাতাকে তুমি যেসব ন্যামাত দান করেছ আমি যেন বিনয়ের সাথে তার কৃতজ্ঞতা আদায় করতে পারি আমি যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ করো অতপর তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও একবার সে তার পাখি বাহিনী পর্যবেক্ষণ করতে শুরু করল এবং এক পর্যায়ে বলল কি ব্যাপার হুদহুদ নামক পাখিটা দেখছি না যে সে কি আজ সত্যি অনুপস্থিত হয় সে এই অনুপস্থিতির কোন পরিষ্কার কারণ নিয়ে আমার কাছে হাজির হবে না হয় তাকে আমি অবহেলার জন্য কঠিন শাস্তি দেব অথবা বিদ্রোহ প্রমাণিত হলে তাকে আমি হত্যাই করে ফেলব এই খোঁজাখোঁজির পর বেশিক্ষণ সময় অতিবাহিত হয়নি সেই পাখিটি ছুটে এসে বলল হে বাচ্চা আমি এমন এক খবর জেনেছি যা তুমি এখনও অবগত হও আমি তোমার কাছে সাবা একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি আমার অনুপস্থিতির এ হচ্ছে কারণ আমি সেখানে এক রমণীকে দেখেছি তাদের উপর সে রাজত্ব করছে দেখে মনে হল তাকে দুনিয়ার সব কয়টি জিনিসই বুঝিয়ে দেওয়া হয়েছে তদুপরি তার কাছে আছে বিরাট এক সিংহাসন আমি তাকে এবং তার জাতিকে দেখলাম তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে সূর্যকে সাজদা করছে মূলত শয়তান তাদের এসব পার্থিব কর্মকাণ্ড তাদের জন্য সুভন করে রেখেছে এবং সে তাদের সৎ পথ থেকেও নিবৃত্ত করেছে ফলে ওরা হেদায়েত লাভ করতে পারছে না শয়তান তাদের বাধা দিয়েছে যেন তারা আল্লাহতলা সাজদা করতে না পারে যিনি আসমান সমূহ ও জমিনের উদ্ভিদ সব গোপন জিনিস বের করে আনেন তিনি জানেন तुम्हारा जापन करो, करो। अल्ला ताला पोधी -पोधी। और जातीत महबूत नहीं हमारे अधिपति बोल हम एक तुम्हें तुम मिथ्यवी दे तुम चिठी नहीं जाओ एटर अर्पण कर तरह तरह कि सर थे अतपर तुम्हें देखो तर সুলাইমানে চিঠি পেয়ে সাবাজাতির মহিলা সম্রাজ্ঞী পরিষদের দিকে বলল হে আমার পারিষদরা আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে তা এসেছে সুলাইমানের কাছ থেকে এবং তা লেখা হয়েছে রহমান রহিম আল্লাহতালার নামে চিঠির বক্তব্য হচ্ছে তোমরা আমার অবাধ্যতা করোনা এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে হাজির হও চিঠি পড়ে সে রানী বলল হে আমার পারিষদরা আমার এই বিষয়ে তোমরা আমাকে একটা অভিমত দাও আমি তো কোন ব্যাপারেই চূড়ান্ত কোনো আদেশ দেই না যতক্ষণ না তোমরা সে সিদ্ধান্তের পক্ষে সাক্ষ্য প্রদান না করো। তারা বলল কথা ঠিক আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা কিন্তু তার পরেও সোলাইমনের সাথে বিদ্রোহের ঝুঁকি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা তো তোমারই হাতে অতএব চিন্তা করে দেখো এ পরিস্থিতিতে তুমি আমাদের কি আদেশ দেবে সে রানী বলল রাজা বাচ্চারা যখন কোনো জনপদে বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তার তচ নজ করে দেয় সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে আর তোমরা দেখবে এরাও ঠিক তাই করবে আমি বরং সরাসরি হাঁ কিংবা না কোনোটাই না বলে তার কাছে কিছু তোহফা পাঠিয়ে দেখি দূতের এক কি জবাব নিয়ে আসে সে দূত হাদিয়া নিয়ে যখন সুলাইমনের কাছে এল তখন সে বলল তোমরা কি এ ধন সম্পদ পাঠিয়ে তা আমাকে সাহায্য করতে চাও অথচ আল্লাহ তারা যা কিছু আমাকে দিয়েছেন তা তিনি তোমাদের যা দিয়েছেন তার তুলনায় অনেক উৎকৃষ্টবোধ করছ তোমরা বরং এগুলো নিয়ে তাদের কাছে এবং গিয়ে তাদের বলো আমি অবশ্যই ওদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব যার প্রতিরোধ করার শক্তি ওদের নেই এবং আমি তাদের সে জনপথ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব পরিণামে ওরা সবাই অপমানিত হবে সে নিজের মন্ত্রণা পরিষদকে বলল হে আমার পারিষদরা তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার গোটা সিংহাসন আমার কাছে তুলে নিয়ে আসতে পারে এমন কে এখানে আছে বিশাল বপু বিশিষ্ট এক জিন দাঁড়িয়ে বলল তোমরা বর্তমান স্থান থেকে উঠবার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব এ ব্যাপারে আমি অবশ্যই বিশ্বস্ত ক্ষমতাবান। আরেক জিন যার কাছে আল্লা তালার কিতাবের কিছু বিশেষ জ্ঞান ছিল দাঁড়িয়ে বলল হে বাচ্চা তোমার চোখের পলক ফেলার আগেই আমি তা এনে তোমার কাছে নিয়ে আসব কথা শেষ না হতেই সে যখন দেখল তা সিংহাসন সবকিছু সহ তার সামনে দাঁড়ানো তখন সে বলল এ তো হচ্ছে আসলে আমার মালিকের অনুগ্রহ এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে চান এর মাধ্যমে তিনি দেখতে চান আমি কি শকর আদায় করি নাশ করি করি মূলত যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কৃতজ্ঞতা আদায় করে সে তো করে তার নিজের কল্যাণের জন্য। আর যে ব্যক্তি তা প্রত্যাখ্যান করে সে যেন জেনে রাখে তোমার মালিক সব ধরনের অভাব থেকে মুক্ত ও একান্ত মহানুভব সে বলল তোমরা এবার তার সিংহাসনের আকৃতিটা একটু বদলে দাও আমরা দেখি সে সত্যি তার টের পায় কি না সেও তাদের দলে সামিল হয়ে যায় যারা পথের দিশা পায় না অতপর যখন সে রানিয়েলো তখন তাকে জিজ্ঞেস করা হলো। তোমার সিংহাসন কি দেখতে এমন ধরনের ছিল সে বলল হ্যাঁ মনে হয় এ ধরনেরই ছিল আসলে এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা সেই সেমর্মে আত্মসমর্পণ করেছি তাকে যে জিনিসটি ইমান আনতে এ যাবৎ বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ আল্লাহলাকে বাদ দিয়ে অন্যের গোলামী করা তাই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অতঃপর তাকে বলা হল যাও এবার প্রাসাদে প্রবেশ করো সে যখন প্রাসাদের আয়নাসম বারান্দা দেখল তখন তার মনে হল এ যেন স্বচ্ছ জলাশয় এবং এটা মনে করেই সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল তার আচরণ দেখে সে বলল। হচ্ছে নির্মিত প্রাসাদ সে মহিলা আমার মালিক আমি এতদিন আমার নিজের উপর জুলুম করে এসেছি আজ আমি আনুগত্যের স্বীকৃতি দিয়ে সোলাইমানের সাথে আল্লাহ রাবুল আলমিনের উপর ইমান আনলাম আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম সে বলেছিল তোমরা এক আল্লাহতালার ইবাদত করো এই আহ্বানের সাথে সাথে তার জাতির লোকেরা মোমেন ও কাফের এই দলে বিভক্ত হয়ে পরস্পর বিতর্কে লিপ্ত হয়ে গেল সে বলল এ কী হল তোমাদের তোমরা কেন ইমানের কল্যাণের পরিবর্তে আজাবের অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছ কেন তোমরা আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করছ না এতে করে তোমাদের উপর অনুগ্রহ করা হতে পারে এসব শুনে তারা বলল তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে আমরা আমাদের দুর্ভাগ্যের কারণ হিসেবেই দেখতে পেয়েছি একথা শুনে সে বলল আসলে তোমাদের শুভাশুভ সবই তো আল্লাহতালার একটিয়ারে মূলত তোমরা এমন এক দলের লোক যাদের আল্লাহতালার পক্ষ থেকে পরীক্ষা করা হচ্ছে সে শহরে ছিল নেতাগোছের এমন নয়জন লোক যারা আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়াত সংশোধনমূলক কোনো কাজই তারা করত না একদিন তারা একজন আরেকজনকে বলল চলো আমরা আল্লা নামে সবাই কসম করি আমরা রাতের বেলায় তাকে ও তার ইমানদার সাথীদের মেরে ফেলব অতঃপর তদন্ত এলে আমরা তার উত্তরাধিকারীকে বলব তার পরিবার পরিজনকে হত্যা করার সময় আমরা তো সেখানে উপস্থিত ছিলামই না আমরা অবশ্যই সত্য কথা বলছি তারা যখন সালেকে মারার জন্য এই চক্রান্ত করছিল তখন আমিও তাকে রক্ষা করার জন্য এমন এক কৌশল বের করলাম যা তার বিন্দু মাত্র বুঝতে পারেনি হেন আজ তুমি দেখো তাদের চক্রান্তের কি পরিণাম হয়েছে আমি তাদের এবং তাদের সবাইকে করে চেয়ে দেখো এ হচ্ছে তাদের ঘর বাড়ি তাদেরই ঘটনার মাঝে জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষার অনেক নিদর্শন রয়েছে যারা আল্লাহ আল্লাহতালার উপর ইবান এনেছে এবং আল্লাহ তালাকে ভয় করেছে আমি তাদের আমার আজাব থেকে মুক্তি দিয়েছি আর হেনি তুমি লুতের কথাও এদের স্মরণ করাও যখন সে তার জাতিকে বলল তোমরা কেন অশ্লীল কাজ করছ অথচ তোমরা এর পরিণাম ভালো করেই দেখতে পাচ্ছ তোমরা কি তোমাদের যৌন তৃপ্তির জন্য নারীকে বাদ দিয়ে পুরুষের কাছেই আসবে মূলত তোমরা হচ্ছে একটি মূর্খ জাতি তার জাতির লোকদের কাছে এর শুধু এটুকু উত্তরই ছিল লুত পরিবারকে তোমাদের এ জনপদ থেকে বের করে দাও কেননা এরা কয়েকজন হচ্ছে একটু বেশি ভালো মানুষ পরিশেষে আমি তাকে ও তার পরিবার পরিজনকে আজাব থেকে উদ্ধার করলাম তবে তার স্ত্রীকে নয় তাকে আমি পেছনে পড়ে থাকা আজাবে নিমজ্জিত মানুষদের সাথে সামিল করে নিয়েছিলাম অতপর যারা পেছনে রয়ে গেছে তাদের উপর আমি গজবের বৃষ্টি নাজিল করলাম যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্যে এ বৃষ্টি যা সেদিন ভীত সন্ত্রস্ত এ জাতির উপর পাঠানো হয়েছিল কতই কতটা নিকৃষ্ট ছিল হেনাবি তুমি বলো সমস্ত তারিফ একমাত্র আল্লাহ জন্যই নিবেদিত এবং যাবতীয় শান্তি তার সেসব নেক বান্দার জন্য যাদের তিনি তার দিনের জন্য আল্লাহতালা না এরা তার সাথে যারা শরিক করে অথবা তিনি শ্রেষ্ঠ যিনি আসমানসমূহ ও জমিন পয়দা করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন আবার তা দিয়ে জমিনে। মনোরম উদ্যান তৈরি করেছেন অথচ তাতে একটি ক্ষুদ্র বৃক্ষ পয়তা করারও তোমাদের ক্ষমতা নেই বল এসব কাজে আল্লাতালার সাথে অন্য কেউ মাবুদ আছে কি বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে আল্লাতাল সমকক্ষ সাব্যস্ত করছে তিনি শ্রেষ্ঠ যিনি জমিনকে সৃষ্টি করে বসবাসের উপযোগী করেছেন আবার তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদী নালা জমিনকে সুদৃঢ় করার জন্যে তার মধ্যে পর্বতমারা স্থাপন করেছেন দুই সাগরের মাঝে মিষ্টি ও লোনা পানির সীমারেখা সৃষ্টি করে দিয়েছেন বল এসব আল্লাহ আল্লাহতালার সাথে আর কোন মাবুদ আছে কি বরং তাদের অধিকাংশ লোক এ সত্যটুকুও জানে না অথবা তিনিই শ্রেষ্ঠ যিনি কোন বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে দেন। যখন নিরূপায় হয়ে সে তাঁকেই ডাকতে থাকে তখন তার বিপদ আপদ তিনি দুরূভূত করে দেন এবং তিনি তোমাদের এ জেমিনে তার প্রতিনিধি বানান এ সব কাজে আল্লাহ সাথে আর কোন মবুদ কি আছে আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো কিংবা তিনি শ্রেষ্ঠ যিনি তোমাদের জলে স্থলের গহীন অন্ধকারের পথ দেখান যিনি তার অনুগ্রহ সম বৃষ্টি বর্ষণের আগে তার সুসংবাদ বহন করার জন্য বাতাস প্রেরণ করেন এ সব কাজে আল্লাহর সাথে অন্য কোন মাবুদ কি আছে আল্লাহ অনেক মহান ওরা যা কিছু তার সাথে শরীর করে তিনি তার চাইতে অনেক অথবা তিনি শ্রেষ্ঠ যিনি গোটা সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনয়ন করে মৃত্যুর পর তা আবার সৃষ্টি করবেন কে তোমাদের আসমান ও জমিন থেকে রিজেক সরবরাহ করছেন আছে কি কোনো মাবুদ আল্লাহর সাথে এসব কাজে তাদের তুমি বলো হে নবী যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তার সপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করো তুমি বলো আল্লাহ তারা ছাড়া আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে এদের কেউই অদৃশ্য জগতের কিছু জানে না তারা এও জানে না কবে তাদের আবার কবর থেকে ওঠানো হবে মনে হচ্ছে আখেরাত সম্পর্কে এদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে না আসলে তা নয় বরং তারা এ ব্যাপারে সন্দেহে নিমজ্জিত হয়ে আছে বরং তারা সেই সম্পর্কে জেনে বুঝেই অন্ধ হয়ে আছে যারা আল্লাহ আল্লাহকে অস্বীকার করে তারা বলে আমরা ও আমাদের বাপ দাদারা মৃত্যুর পর যখন মাটি হয়ে যাব তখনও কি আবার আমরা কবর থেকে উত্থিত হব এমন ধরনের ওয়াদা তো আমাদের সাথে এবং এর আগে আমাদের বাপ দাদাদের সাথেও করা হয়েছিল আসলে এগুলো ভিত্তিহীন কথা ছাড়ার কিছুই নয় যা পূর্ববর্তীদের থেকে বর্ণিত হয়ে আসছে হে নী তুমি বলো তোমরা আল্লাহর জমিনে সফর কর এবং দেখো অপরাধীদের পরিণাম কি ভয়াবহ হয়েছে তুমি ওদের কোন কাজের উপর দুঃখ না। যা কিছু ষড়যন্ত্র এরা তোমার বিরুদ্ধে করুক না কেন না। তারা বলে। যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো আজাবের ওয়াদা কখন আসবে হে নবী তুমি বলো আজাবের যে বিষয়টি তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ তার কিছু অংশ সম্ভবত তোমাদের পেছনে এসে দাঁড়িয়ে আছে তোমার মালিক মানুষদের প্রতি অত্যন্ত দয়াবান কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহ তালার অনুগ্রহের শকর আদায় করে না যা কিছু তাদের মন গোপন করে রাখে আর যা কিছু তা বাইরে প্রকাশ করে তোমার মালিক তা ভালো করেই জানেন আসমান ও জমিনে এমন কোন গোপন রহস্য নেই যা আমার সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই অবশ্যই এ কোরআন বনি ইসরায়েলদের ওপর তাদের এমন অনেক কথা প্রকাশ করে দেয় जार बारे एके अपरेश मतभेदेह कुरानदार्ध तलार पक्ष हेदायत और हे मालिक निज प्रज्ञा अनुजाजे मीमा दे पर्रमशाली सर्वज्ञ अतय हे नबी सर्वस्थाई तुम्हें अल्लाह तला निर्भर कर निस्संदेहे तुम सुष्ट सत्यर ऊपर प्रतिष्ठित पुर रेच তুমি মৃত লোকদের কখনো কিছু শোনাতে পারবে না কেউ তোমার আওয়াজ শোনাতে পারবে না বিশেষ করে যখন তারা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেয় একই ভাবে তুমি অন্ধদেরও তাদের গুমরাহী থেকে সঠিক পথের উপর আনতে পারবে না তুমি তো শুধু তাদেরই তোমার কথা শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহের উপর ইমান আনে এবং সে অনুযায়ী আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে শুনে রাখ যখন আমার প্রতিশ্রুত সময় তাদের উপর এসে পড়বে तक मटर भेतर तर जीव बनबा अलौकिक भाव कल क्यों मानसराूहर कम्मत दल केड़ो करब जरा आयत समूह के मिथ्यापन्न करतपर तर विभिन्न दलेदले भाग कर देखार सामने हाजिर हो তখন আল্লাহ তারা তাদের জিজ্ঞেস করবেন তোমরা কি আমার আয়াতসমূহকে শুধু এ কারণেই অস্বীকার করেছিলে তোমাদের সীমিত জ্ঞান দিয়ে তোমরা সে আয়াতের মর্ম সাথে তোমরা আর কি আচরণ করতে যেহেতু এরা দুনিয়ার জীবনে নানা ধরনের জুলুম করেছে তাই আজ এদের ওপর আজাবের প্রতিশ্রুতি পুরো হয়ে যাবে এরা আর কোনো রকম উচ্চ বাচ্চাও করতে পারবে না এরা কি দেখেনি আমি রাতকে এজন্যই তৈরি করেছি যেন তারা তাতে বিশ্রাম করতে পারে অপরদিকে জীবিকার প্রয়োজনে দিনকে বানিয়েছি আগক অবশ্যই এর দিবা পার্থক্যর মাঝে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে যারা আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনে যেদিন শিঙায় ফু দেয়া হবে যারা আসমানসমূহে আছে এবং যারা জমিনে আছে তারা সবাই সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তবে তাদের কথা আলাদা যাদের আল্লাহ আল্লাহতালা এ থেকে বাঁচাতে চাইবেন সবাই সেদিন তার সামনে অবনমিত অবস্থায় হাজির হবে মানুষ আজ তুমি পাহাড়কে দেখতে পাচ্ছ তুমি মনে করে নিয়েছ তা অনর হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কেয়ামতের দিন এ পাহাড়গুলোই মেঘের মতো উঠতে থাকবে এটা আল্লাহ আল্লাহতালের সৃষ্টির শৈল্পিক নিপুণতা যিনি প্রতিটি জিনিস মজবুত করে বানিয়ে রেখেছেন তোমরা যা কিছু করছ অবশ্যই আল্লাহতালা সেসব ব্যাপারে সম্মুখ অবগত আছেন সেদিন যে ব্যক্তি কোন নেঘ কাজ নিয়ে আমার সামনে হাজির হবে তাকে উৎকৃষ্ট প্রতিফল দেওয়া হবে এমন ধরনের লোকেরা সেদিনের ভীতিকর অবস্থা থেকেও নিরাপদ থাকবে অপরদিকে যে ব্যক্তি কোন রকম মন্দ কাজ নিয়ে আসবে তাদের সেদিন উল্টো করে আগুনে নিক্ষেপ করা হবে জাহান নামের প্রহরীরা তাদের বলবে তোমরা যা কিছু করতে তার বিনিময় হিসেবে এছাড়া আর কি কিছুই তোমাদের দেয়া যাবে হেন তুমি বলো शुदूट आदेश दिया मूलत एक मालिक एक्म जानी आदेश सामने आत्मसमर्पण करी जन कुरान तेलावा करी अतपर जे व्यक्ति हिदायत पथ अनुसरण करा कर मुक्तर जन और जे व्यक्ति एर पर गुमराहे जा তাকে শুধু তুমি এটুকু বলো আমি তো কেবল তোমার জন্য জাহান নামের একজন সতর্ককারী মাত্র তুমি আরো বল সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহতালার জন্যই অচিরেই তিনি তোমাদের এমন কিছু নিদর্শন দেখাবেন যা দেখলে তোমরা তা সহজেই চিনে নেবে তোমরা যা কিছু আচরণ আল্লাহ আল্লাহতালা সে সম্পর্কে মোটেই বেখবর নন